বহুকাল আগে একজন ভালো রাজা ছিল যে আচমকা মারা যায় রানী এবং রাজকুমারীকে ফেলে আর একটা ভালো পুরিও ছিল যে রাজকুমারীকে খুব ভালোবাসত এবং রানীকে তার দেখাশোনা করতে সাহায্য করতো রাজকুমারী বড় হলে তাকে বাগদান করা হবে এক রাজকুমারীর কাছে যে বহু দূরে থাকত এবং তার বিবাহের সময় যত এগিয়ে আসে সে নিজের দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে আর মা সব গয়না এবং রাজকীয় পোশাক গুছিয়ে দেয় আমার সোনা মেয়ে এইসব গয়নাঘাটি এবং মূল্যবান মণিমুক্ত সব নিয়ে যাও আর রাজকুমারের সাথে সুখে থেকো এবং সে তার সঙ্গে একটি দাসীকে পাঠায় যে রাজকুমারী দেখাশোনা করবে কাঁচি নিয়ে নিজের একটুখানি চুল কেটে ফেলে এটা যত্ন করে রেখো সোনা মা এতে যাদুই ক্ষমতা আছে যা তোমায় সাহায্য করবে এবং সে দাসীকে বলে দাসী যাও আমার জন্য খাবার জল নিয়ে এসো জল পিপাসা পেলে আমার রাজকুমারী ঘোড়া থেকে নামো নদীর সামনে যাও আর নিজে খেয়ে নাও আমি তোমার চাকর না বুঝেছ রাজকুমারী হতবাক হয়ে যায় সে ঘোড়া থেকে নেমে নদীর সামনে গিয়ে নিচু হয়ে জল খায়। আচমকা চুল কথা বলে তোমার দেখতো তাহলে তার ভেঙে যেত কিন্তু রাজার মেয়ে খুবই বিনয়ী ছিল সে কিচ্ছু বলে না এবং আবার ঘোড়ার পিঠে উঠে বসে আরো বেশ কয়েক ঘন্টা এগোনোর পর যখন তারা একটা নদীর সামনে এসে পৌঁছয় তখন সে তার দাসীকে বলে দাসী আমার জন্য খাবার জল নিয়ে এসো আগেই তো বললাম নিজে নিয়ে খেয়ে নাও রাজকুমারী আরেকবার ঘোড়া থেকে নামে এবং নদীর সামনে গিয়ে নিচু হয়ে জল খায় তখন সেই চুলের গুচ্ছ আবার বলে ওঠে রাজকুমারীকে তোমার মা যদি এটা দেখত তাহলে তার মনটা ভেঙে যেত দাসী তোমার কথা শুনছে না তাই রাজকুমারী সামলে থেকে দুর্বল কোনো ক্ষমতা নেই এখন থেকে আমি আদেশ করব আর তুমি সেটা পালন করবে এবার নিজের পোশাক খুলে আমায় দাও আর তুমি আমারটা পর এবার আমি হলাম রাজকুমারী তার জন্য বাজে ঘোড়ার পিঠে চলে যায় অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছয় রাজকুমার তাদের সঙ্গে দেখা করতে যায় এবং দাসীকেই তার স্ত্রী হিসেবে অভ্যর্থনা জানায় আমার রাজপ্রাসাদে তোমার স্বাগত রাজকুমারী আমার এখানে খুব একটা ছোট্ট ছেলে আছে যার নাম কয়েটকেন যে রাজা দেখাশোনা করে ও তাকে সাহায্য করতে পারে আচ্ছা আর রাজকুমার আর একটা সাহায্য যাতে কেউ জানতে না পারে তার কথা মতো বিশ্বাসে ফালাডাকে মেরে ফেলা হয় কিন্তু যখন আসল রাজকুমারী সেটা জানতে পারে সে খুব কাঁদে এবং যে মেরেছে তাকে বলে ফালাডার মাথাটা শহরে ঢোকার এই বিশাল দরজায় লাগিয়ে দিতে যাতে প্রতিদিন সকাল সন্ধে সে ঘোড়াটাকে দেখতে পায় এবং সেই কথা মতোই কাজ হয় যা চাইবে তাই হবে প্রহরী শহরের প্রবেশ ঘোড়ার মাথাটা লাগিয়ে দেয় পরের দিন সকালে সে এবং কতকের দরজা দিয়ে বেরো এবং দুঃখের সাথে রাজকুমারী বলে ফালাডা ফালাডা তুমি খুব ভালো ছিলে राजाते राज जा जख राज से नदी सामने आ तीर थका एकथर बसे बाधा चूल खुले दे खाटी रूपर जख कटकिन चकचके रूप देखते पाये से दौड़े आसे এবং তার চুল থেকে নেওয়ার চেষ্টা করে আমি বেঁধে নিচ্ছি আমার এই রুপলি চুলের গুচ্ছ বলা মাত্র জোড়ে বাতাস বইতে লাগে এত জোরে যে টুপি উড়ে যায় উড়ে যায় পাহাড়ের উপরে आर से फिर राजकुमार चल है तरजने मिले आड़ी फिर जाए ठीक एक ही जिन घटे এবং একদিন সন্ধ্যেবেলা কটকেন রাজার কাছে যায় নালিশ জানাতে এই অদ্ভুত মেয়েটাকে আমার সাহায্য করতে হবে না কোন কোনো করেই না উল্টে সারাদিন ধরে আমার লাগতেই থাকে আমি জানি তুমি আমায় পুরো ব্যাপারটা খুলে বলছো না তুমি যদি না বলো তাহলে তারপর রাজা ওর মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শোনে আর কটকেনও করে শুরু থেকে শেষ অব্দি সব বলে আচ্ছা, তুমি তোমার মত নিজের কাজ আমি বিষয়টা দেখছি। পরের দিন সকালে রাজা করি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে এবং দেখে কিভাবে রাজকুমারী ফলাডার সঙ্গে কথা বলছে আর ফলাডাও উত্তর দিচ্ছে তারপর উনি ওদের পিছু পিছু মাঠে যায় এবং গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই চুল খুলতে উড়িয়ে দাও বাতাস বউ জোরে বউ ও যাক টুপির পেছনে পাহাড়ের ওপর অনেক দূরে যতক্ষণ না আমি বেঁধে নিচ্ছি আমার রুপলি চুলের গুচ্ছ বলা মাত্রই জোরে বাতাস বইতে থাকে আর তাতে কটকেন একটু দি উড়ে যায় আর কটকেন তার পিছু পিছু দৌড়য় অন্যদিকে মেটি নিজে চুল আঁচড়ে বাঁধার কাজ চালিয়ে যায় এই পুরো ব্যাপারটা রাজা দেখে তাই সেটা দেখার আগেই উনি রাজপ্রাসাদে ফিরে আসেন আর যখন মেটি সন্ধ্যাবেলায় ফেরত আসে রাজা তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞেস করে এরকম করার কারণ কি মেটির সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে অন্য কাউকে বলতে পারবো না বললে মেরে রাজা এত জোর করেন যে রাজকুমারী বাধ্য হয়ে পুরো সত্যি ঘটনা বলে দেয় শুরু থেকে শেষ অব্দি পুঙ্খানুপুঙ্খ এবং সেটা বলে দেওয়াতে তার ভালোই হয় তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না রাজকুমারী আমি তোমায় সুবিচার দেব এবার আমি চাই তুমি ঠিক রাজকুমারীর মতনী পোশাক করো যখন সে পরে আবার আসে তখন রাজা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় আর তারপর সে রাজকুমারকে ডেকে পাঠায় এবং বলে সে যাকে রাজকুমারী ভাবছে সে আসলে হল রাজকুমারীর দাসী এই হলো তোমার আসল পাত্রী আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি বাবা রাজকুমার রাজকুমারী সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং জানতে পারে সে কত কিছু সহ্য করেও চুপ থেকেছে এবং ওই দাসীকে কিছু বলেনি এবং রাজা নিজের রাজসভায় এক মহাভোজের আয়োজন করে আজ রাতে আমরা সত্যের উদযাপন করব মিথ্যেকে শাস্তি দিয়ে রাজকুমার সিংহাসনে বসে এবং একদিকে থাকে মিথ্যেকারের রাজকুমারী আর অন্যদিকে সত্যিকারের রাজকুমারী কিন্তু এর আগে সত্যিকারের রাজকুমারীকে কেউ চিন্ত না কিন্তু তার সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে আর ওকে দেখে বলে মনে হয় না যেহেতু সে সুন্দর একটা জামা পরেছিল সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর সবাই যখন আনন্দ করছিল তখন রাজা উঠে একটা কথা বলেন আজ রাতে আমি তোমাদের সবাইকে একটা গল্প শোনাব মন দিয়ে শুনবে সবাই এই বলে সে রাজকুমারীর সঙ্গে ঘটা সম্পূর্ণ ঘটনাটা রাজসভায় সবাইকে জানায় এবং বলার পরে সে দাসীকে জিজ্ঞাসা করে যে এই রকম অন্যায় কেউ করলে তোমার মতে তাকে কি শাস্তি দেওয়া উচিত তাহলে এরকম মিথ্যেবাদীর সঙ্গে তুমি কি করতে কি আবার তাকে আজীবনের মতন জেলে পাঠিয়ে দিতাম এই তো ভালো কথা নিজের শাস্তি তুমি নিজেই ঠিক করেছো? তাহলে তোমার সাথে করা দাসীকে তার কথা অনুযায়ী শাস্তি দেওয়া হয় এবং রাজকুমারী আর রাজকুমারের বিবাহ হয় এবং তারা সুখে এবং আনন্দের দিন কাটাতে থাকে আর সেই ভালো পরি তাদের দেখতেও আসে আর বিশ্বাসী ফালাজাকে আবার জীবন্ত করে তোলে